Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alayhi wa sallamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah. Inna alhamdulillah na'maduhu wa nasta'inuhu wa nasta'ughfiruhu. Wa nuhminu bihi wa natawakkalu alayhi. Wa nuthni alayhi alkhayla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 واشهد ان محمدا عبد الله ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونسحل امه وكشف باذن ربه الغمه وتركنا على بيض الله كانهاريها لا يزيغ عنها الا هالك اما بعد فاني اصدق الحديث كتاب الله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 يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم يقول الزمين قائل فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم يقول سبحانه وتعالى وما كان لمؤمن ولا مؤمنة إذا قد الله ورسوله أمراً أن يكون لهم الخيرة من أمرهم ومن يعصي الله ورسوله فقد ضل دلالا بعيدا عن عبي هريت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصني فقد أبى أخرجه البخاري في صحيحه সরকার বাড়ি জাম মসজিদের সম্মায়িত ইমাম খতিব ফদির শেখ দক্তর ইমাম হুসেন আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত ওলামাই ও পর্দার আড়ালের সম্মানিত আলামিনের দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজতবল জাল অত্যন্ত মেহরবানি করে আমাদেরকে সলাতুল মগনী বাদায় করার পর একটি গুরুত্বপূর্ণ দীনী মজলিসে বসার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহাবুল আলমিনের শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি বোনেরা সলাতুল মাহরুবের পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করে আছেন আমার আসতে একটু দেরি হয়েছে এজন্য শুরুতেই সর্বপ্রথম আল্লাহাবুল আলমিনের কাছে ক্ষমা চাচ্ছি তারপর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি রাস্তার কারণে জ্যামের কারণে আমাদের আসতে দেরি হয়েছে আপনাদের কষ্ট হয়েছে আল্লাহ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে টপিক নিয়ে আমাদের আজকের আলোচনা সেটি হচ্ছে আমি আলোচনা শুরু করার আগে দুটি ইচ্ছা দিয়ে আজকের আলোচনা শুরু করব প্রথমে এই দুটি কিচ্ছা ভালো করে বুঝতে হবে এর তেমন কোনো সনদ আমি উল্লেখ করব না আমরা প্রত্যেকটি আলোচনা রেফারেন্স আপনাদেরকে সাথে সাথে দিয়ে দেবো যেটা উল্লেখ করব কিচ্ছা বলে দিব যেটা কিচ্ছা হিসেবে বলছি প্রথম কিচ্ছাটি এটি পড়েছি নওয়াদুল হুদাতের মধ্যে এটি কিন্তু মানে নিজে তৈরি করে বলছি না কোথেকে পড়েছি সেটা সব আপনাদের সামনে উপস্থিত করছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে এটি কেন বলেছি নওয়াজুল কোদাতের মধ্যে একটি কিচ্ছা পড়েছিলাম এর সনদ আমি তালাশ করে দুনিয়ার কোথাও পাইনি কোনো কিতাবের মধ্যে আদৌ পৃথিবীর কোনো ভূখণ্ডে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা বা এ ধরনের ঘটনার সত্যতা সম্পর্কে কোনো কিছুই আমার জানা নেই কিন্তু ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে বলি। এই উম্মার জন্য বিশেষ করে আমরা যারা মুসলিম রয়েছি আমাদের জন্য এতে বড় ধরনের একটি শিক্ষা রয়েছে এই জন্য এই কিচ্ছাটি দিয়ে শুরু করবো আলোচনা তারপর একটি ইচ্ছা এটি মাক্তুবাতের মধ্যে মরানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের উল্লেখযোগ্য আলমদের মধ্যে একজন পলিটিশিয়ান ছিল তিনি তার একটি কিতাবের মধ্যে মাকতুবাত অমেদ উল্লেখ করেছেন সেটাও এক কিচ্ছাটিও বলবো, তিনিও এক কিচ্ছা আর আদৌ কি কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই আমার কাছে কোনো সনদ নেই এরপর আমরা আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সম্মানিতা আসলে প্রথম যে কিচ্ছাটি আমি বলছিলাম বা শুরু করছি যে কিচ্ছা দিয়ে সেটি হচ্ছে হিজাজের এক বড় আলেম তিনি একবার ইচ্ছা করলেন যে মানে বস্রার কোন একজন পদে মানে তাদের ইসলাম অবস্থা সম্পর্কে তারা কতটুকু আসলে ইসলামের উপর আছে কতটুকু মুসলমান কতটুকু দিনের উপর আছে সুনার উপর আছে এই বিষয়গুলো নিয়ে তাদের খোঁজখবর নেওয়ার জন্য তিনি ইচ্ছা করে সেই অঞ্চলে গেলেন এখন এই মনে করেন এই নর্দাতে যদি আপনি নর্দা মুসলমানদের অবস্থা সম্পর্কে জানতে চান তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী নর্দার মসজিদ যেটা আছে এখানে আসবেন ঠিক না মসজিদে গিয়ে জানতে চাইবেন যে আসলে মুসলমানদের কি অবস্থা জামাতে কতজন লোক হয় জামাতে আদৌ মুসলমানরা আসে কিনা এটা স্বাভাবিক কথা আপনি যদি মসজিদে এসে দেখেন যে দুইজন লোক মুসল মানে মসজিদের মধ্যে জামাতে ইমাম সাহেব আর মুয়াজ দুইজন দাড়ি আছে মুসল্লিনে তাহলে আর বোঝার কোন অবকাশ নেই যে মসজিদের অবস্থা কি ঠিক না এটা বোঝা খুব সহজ হয়ে যায় তখন তিনি আহ ওই মসজিদে তিনি গেলেন একটা মসজিদে গেলেন মসজিদে গিয়ে মসজিদে যখন অবস্থা সম্পর্কে জানতে চাইলেন মসজিদের মানে অবস্থা জানার জন্য গেলেন তখন তিনি শুনতে পেলেন যে আজান হচ্ছে আশ্বস্ত হলেন স্বাভাবিকভাবে মসজিদে আজান হচ্ছে অনেক মসজিদ আছে এমন গ্রামেগঞ্জে যে আজানি দেওয়া হয় না সময় মতো আদানি হচ্ছে না মসজিদে আজান হচ্ছে যখন জানতে পারলেন তখন আজান শুনতে পেলেন তখন তিনি আশ্বস্ত হলেন যে না আলহামদুলিল্লাহ অবস্থা ভালো মো আজান দিচ্ছেন আজান দিতে দিতে একপুটায় আজান দিচ্ছেন তিনি শুনতে পেলেন এ সাদুদ আজান যখন কানে আসলো আজান দিচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ মোহাম্মদ সাল আলী তিনি ধারণা করেছেন দাবি করেছেন তিনি আল্লাহ রসুল হতবাক হলেন মুসলমানরা আজান দিই বন্ধ করেন হতবা হলেন আমরা মুসলমানরা আজান দিই আসাধু আন্না মুহাম্মদ রসুল্লাহ যা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এটা আমরা আজান দিই কিন্তু এই মুজ্জেন আজান দিচ্ছি আসাদু আন্না মুহাম্মদ আন্নাহ রসুল্লাহ যে মোহাম্মদ করেছে তিনি ধারণা করেছেন তিনি আল্লাহ রসুল অতবাক কি ব্যাপার আজান এমন কেন এই কোন আজান মনে মনে চিন্তা করলেন আজান শেষ হোক মাস দিন ধরা যাবে জিজ্ঞেস করা হবে জানতে পারবো ইনশাল্লাহ যে কি ব্যাপার এমন আজান দিচ্ছেন কেন এমন আজান দিতে বলল কি এটা কি আজান আজান শেষ হল আজান শেষ হওয়ার পর মহাজিন দিচ্ছ কেন আমরা মুসলিমরা তো আজান দিই এভাবে আল্লাহ রসুল এটি সাক্ষ্য দিই আমরা এটা আমাদের আজান তোমাকে আদান দিতে বললো কে বলে শুনুন আমি একজন ইয়াহুদি আমাকে মসজিদের মুখ দেওয়া হয়েছে মসজিদের মুয়াজ আমাকে নিয়োগ দেওয়া হয়েছে তখন আমি তাদেরকে বললাম আমি তো মোহাম্মদ সাল্লা আল্লাহ রাসুল বিশ্বাস করি না আমি আদান আমি তো আদান দিতে পারবো না আমি তো যদি মোহাম্মদ সাল্লা রাসুলি বিশ্বাস করি তাহলে তো আমি ইহুদি থাকতে পারি না যেহেতু আমি মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ রাসুল বিশ্বাসই করি না এখন আমি আদান দিব কিভাবে আর আজান দেওয়ার মতো কোনো লোক নেই তখন তারা আমাকে নিয়োগ দিল এই শর্তে যে তারা রাজি হলো যে আমি আজান দিব আমি বলবাহ দাবি করেছে মুসলমানদের অবস্থা মসজিদে আজান দেওয়ার মতো মুহাজ্জিন নেই কে মহাজ্জিন হবে মসজিদের ইহুদিকে নিয়োগ দিয়েছে টাকার বিনিময়ে আজান দেবে এবং মসজিদের মধ্যে এই কথা আদান দিবে যে মোহাম্মদ করেছেন হয়তো বাঘ হলেন এত নাজুক অবস্থা মুসলমানদের হয়ে গেল যে মুসলমান এবার জানা দরকার আসলে কি মসজিদের মানে অবস্থা ঠিক আছে কিনা এখানে তো যে অবস্থা আদানের ইমামের সাথে আলাপ করলে হয়তো বুঝে যেতে পারে যে ব্যাপারটা কি আরো ভালো অবস্থা কিনা বলে যে মসজিদের ইমামকে একটু আমাকে দেখে কথা বলা দরকার ইমাম সাহেব বসে আছেন এই আপনি কি মসজিদের ইমাম বললেন হ্যাঁ আমি মসজিদের ইমাম এখানে কি করতেছেন আপনি আমি এখানে মসজিদের এই দোকানে মদ বিক্রি করতেছি দেখ কি ব্যাপার কি তোমাকে কে এখানে ইমাম নিয়োগ দিয়েছে তুমি এই মসজিদের এখানে কিভাবে মসজিদের সামনে বসে মদ বিক্রি করতেছ বলি যে কোন রকম চালাই যাচ্ছি কিচ্ছা শেষ নয় কিচ্ছা অনেক দীর্ঘ কিচ্ছা বলা উদ্দেশ্য নয় শুধুমাত্র এই বক্তব্য ওই জন্য দিলাম আজকে ইসলামকে সামনে রেখে दर्शन के सामने रेखे इसलाम चिंताधारा के सामने रेखे इन नाम कत धारा कतारा कत प्रवाहर इसलम दूरी चले गए सबा धारणा कर एकदि चला जा ग एकता है ठीक क्योंकि गंतव्य क्यों जिन मन जो बेकप्पा बेकप्पा आलोचना क्यों जिन मानु आश्चर्य कर दीर्घ समय আমাদের চোদ্দ পুরুষকে নিয়ে যেটা করে আসছিলাম সেগুলোই তো আমরা করে যাচ্ছি সেগুলোকে আমরা মনে করছি দিন এই দিন কেউ স্বপ্নের মাধ্যমে আবিষ্কার করে নিয়েছেন কেউ মানে পীর সাহেবের ইস্তেহাদের মাধ্যমে আবিষ্কার করে নিয়েছেন আপনি দেখবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে দরুদ শিক্ষা দিয়েছেন আবার দেখা যায় বিভিন্ন দরবার থেকে দরুদ আবিষ্কার করে নিজেরা দরুদ তৈরি করে নিয়েছে এই যে বিভিন্ন ইসলামের যে ধরন এই যে সুরতিন্নতা এর মাধ্যমে ইসলামের যে সেই শিক্ষা আজকে আমাদের কাছে একেবারেই বিস্তৃত হয়ে গিয়েছে আমাদের কাছে অপরিচিত হয়ে গিয়েছে আমরা মনে হয়েছিল সব হারাতে বসেছি এই আমাদের বন্ধু তিনি বললেন বললেন যে আমাদের মানে মসজিদের মধ্যে এক লোক আসলো তো নামাজ যখন তিনি আদায় করলেন তখন আমরা চিন্তা করলাম যে লোকটা কি সুনি না ওয়াহাবি এখন তো বুঝতে পারলাম না ক্লিয়ার হলাম না আসলে সুন্নি না ওয়াহাবি আপনারা জানেন তো এই ধরনের বক্তব্য আছে না সুনি ওয়াহাবির বক্তব্য যাক যে লোকটা যে সুন্নি না ওয়াহাবি এটা তো এখনো বুঝতে পারলাম না তখন যখন নামাজের শেষে সবার সাথে আমাদের সাথে মনেজাত করলো তখন কিছুটা কনফার্ম হলাম মনেজাত যখন করলো হাত তুলে যখন মনেজাত করলো কিছু কনফার্ম হলাম যে সম্ভবত না সম্ভবত শুননি এটা স্বীকার করছে না যে শুননি তাকে এখনো সার্টিফাই করছে না বরং বলছে সম্ভবত লোকটা শুননি তারপর মিরাদের তারপরে যখন নামাজের শেষে এরপর যখন আমাদের সাথে মিলে মিলাদ পড়ল তখন আরো কিছু কনফার্ম হলাম নিশ্চিত হলাম না এবার মনে হয় সন্দেহ নেই তারপরে যাচ্ছে না যখন মসজিদ থেকে বের হয়ে সিগারেটে টান দিল নিশ্চিত হলাম এখন যে সুন্নি না উজমিল্লা সুনার এই পরিচয় সুন্নির পরিচয় আজকে যারা বহন করে যাচ্ছে এত দূরে চলে গিয়েছি যে শেষ পর্যন্ত আসলে ইসলাম আমাদের কি বলেছে সেগুলোর মাধ্যমে আজকে আমাদের পরিচয় হচ্ছে না আমাদের পরিচয় হয় ওই যে সমস্ত আমলের কথা বললাম এগুলোর মাধ্যমে ফলে আজাদের এই গল্পটি দেখেছি তিনি বললেন এক বৃদ্ধা তিনি কোন এক ট্রেন স্টেশন থেকে তার নাতনিকে নিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা করেছেন কলকাতা হয় কোন এক শহরে যাবেন ইন্ডিয়ার কোনো এক শহরে যাবেন তো গাড়ির মধ্যে একা একটা বিদ্যা মহিলা সাথে একটা যুবতী মানে বিদ্যার নাতনি যখন এই নাতনিকে নিয়ে বের হলেন মানে তার কোন খারাপ মানের যে সমস্ত লোক আছে এ ধরনের একজন তার চোখে পড়ল সে বুঝতে পারলো যে মনে হয় এই বিদ্যা মহিলা তার নাতনিকে নিয়ে যাচ্ছে মনে একটা চালাকি করা যেতে পারে তাদের পিছু ধরল বিদ্যার চিক যেই কম্পাউন্ড মধ্যে উঠলো সেখানে গিয়ে উঠল উঠে ওই বৃদ্ধার সাথে সুযোগ করতেছিল যে কিভাবে তার সাথে কথাবার্তা বলা যায় তার সাথে কিভাবে আলোচনা করে মানে একটু তাকে কিছুটা মানে নিজের পক্ষে নেওয়া যায় বা কিছুটা তার সমর্থন নেওয়া যায় একটা চান্স পেয়ে গেল সেটা হলো ওই ফেরিওয়ালা আছে না ফেরিওয়ালা যখন ট্রেনের মধ্যে আসে ফেরিওয়ালা চান্স পেয়ে গেল বলে যে নানি আপনি কেমন আছেন আপনি তো অনেকক্ষণ পর্যন্ত দেখি যে গাড়ির মধ্যে আছেন কিন্তু আপনি তো কিছুই খান নাই আপনি যদি মানে অনুমতি দেন আপনার সাথে আপনার নাতনিও আছে তাহলে কিছু কি আপনাকে দেব কি খুব বিভিন্ন ভাবে যারা মানে উদ্দেশ্য যাদের খাপ তারা বিভিন্ন ভাবে কৌশল করে বল কথা বলে কৌশল করে যখন বিদ্যাকে রাজি করালো তো বিদ্যা রাজি হল বলে তুমি একটা খুব ভালো মানুষ এটা খুব ভালো লোক তুমি এত ভালো মানুষ তো দেখি নাই তুমি এখানে কর থেকে আসলা বলে আমি আমিও আপনাদের সাথে ওইদিকে যাচ্ছি তোমার নামটা কি মানে নাতিন জামাই আমার নামই নাতিনাই আমার মা বাপ আদর করে আমার নাম রেখেছে নাতিন জামাই আচ্ছা ভালো এর পরবর্তী স্টেশনে যখন আসলো পরবর্তী স্টেশনে আসার পর এই নাতিন জামাই পরবর্তী স্টেশনে যখন আসলো তখন বিদ্যাকে বুদ্ধি করে কৌশল করে বিদ্যাকে বলল যে নানি আপনি যদি বলেন। তাহলে আপনার এই নাতনি এই যে স্টেশন এই জংশংয়ে এসেছে সে তো আর কোনো সময় জংশন দেখতে পাবে না এখানে ট্রেন কিছুক্ষণ থামবে এই জংশংয়ে তাকে আমি অন্তত এই জংশনটা দেখাই স্টেশনটা দেখে আনতে পারি বিদ্যা সহজ সরল হয়তো মনে করলো যে ঠিক আছে ঠিক আছে নিতে পারো অসুবিধা নেই নাতিনকে নিয়ে আসুন নাতিনকে নিয়ে যখন বিদ্যা চিৎকার করতেছে বিদ্যা কান্নাকাটি করতেছে লোকেরা বলল আপনি কান্দেন কেন আপনার কি সমস্যা বলে যে আমার নাতিনকে নিয়ে গেছে নাতিনকে নিয়ে গেছে অসুবিধা কে নিয়েছে বলেছে নাতিন জামাই নিয়ে গেছে নাতিন জামাই নিয়ে গেছে আপনি কানতেছেন বলে নাতিন জামাই নিয়ে গেছে তারপরে বলতেছে নাতিন জামাই নিয়ে গেছে এখন বিদ্যা এটা বুঝেও বলতে নকল নাতিন জামাই মূলত নাতিন নিয়ে চলে গিয়েছে বুঝতে পেরেছেন কিনা আজকে ইসলামের নামে নকল যেই সুন্নীরা রয়েছে নকল সুন্নিরা মূলত ইসলামের মূল নকল সুন্নিদের কারণে দাবি করছে এই ধরনের দাবি করে করে মূলত আল্লাহ রাসুল সাল্লাহ সুন্নাকে উপেক্ষা করার নাম ছাড়া আর অন্য কিছু আমরা পাচ্ছি না পরে আসল্লাহ সাল্লা সাল্লাম যে সূন্য রেখে গিয়েছিলেন যে সুন্নার উপর কেয়ামত পর্যন্ত अत्यं आवेदन करब अत्यार करा आगे आलोचना होते दृष्टिभंगे दीमत होते ही अपन बक्त्यार बक्त्य একসাথ নাও হতে পারে কিন্তু শোনার চেষ্টা করুন আমি আপনাদেরকে কথা বলে দিচ্ছি। আমি যা বললাম এটা ওহি নয় কোরআন এবং হাদিস হচ্ছে ওহি ঠিক কিনা আমি যেটা বলছি বন্ধুর যদি পছন্দ না হয় তিনি না মানলেও আমি আপত্তি করব না আমার কোন আমার কোনো দ্বিমত পোষণ করতে পারে সবার অধিকার আছে সবাই রাইট আছে তিনি দিমত পোষণ করতে পারেন আমার বক্তব্যের সাথে কিন্তু দ্বিমত পোষণ করলেও তিনি দলিলের ভিত্তিতে দিমত পোষণ করতে পারবেন দলিল দিতে হবে যেহেতু আল্লাহ যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রমাণ দিতে হবে আমার বন্ধুগণ আসুন আমরা আজকে যেই মূল আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের মধ্যে ঢুকি আজকে যেই প্রেক্ষাপটে আমি ইসলামের কথা আলোচনা করছি দুটি প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরলাম একটি প্রেক্ষাপট হচ্ছে না জি সম্মানিত উপস্থিতি সম্মানিত তিনি ভাই বোনেরা আমি বলতেছিলাম আজকে যে প্রেক্ষাপটে আমরা আজকের এই আলোচনার জন্য মুখোমুখি হচ্ছে সেই প্রেক্ষাপট দুইটি আলোচনা করলাম দুইটি মাধ্যমে আমি আমাদের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছি প্রথম কিচ্ছাটির মাধ্যমে এই প্রেক্ষাপট আমি তুলে ধরেছি যে ইসলামের যে মাল রয়েছে ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে সবচেয়ে বেশি আমাদের কাছে বিস্তৃত হয়ে গেছে হারিয়ে গিয়েছে সেগুলো আমাদের কাছে নেই মানুষদেরকে বধভস্ত করার জন্য নিজের বক্তব্যের মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে বিভিন্ন কথার মাধ্যমে বন্ধুগণ আমি আলোচনা করতেছিলাম সুন্না এতে বা গুরুত্বের উপর আগে প্রথমে একটি কথা আমি আপনাদেরকে বলব সেটি হচ্ছে এই রসুল উল্লাহমের সুন্না নিয়ে আমাদের কাছে সত্যিকার অর্থে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তে প্রথমে যেটি আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই সূন্য আগে সুন্না আসলে কাকে বলা হয় থাকে বন্ধুগণ সুন্না শব্দটি মূলত আমরা যখন উর্দুতে ব্যবহার করি আপনি দেখবেন উর্দুতে সুন্নার শব্দটি সুন্নত ব্যবহার করা হয়ে থাকে সুন্নত যেই পারিভাষিক ব্যবহার এই পারিভাষা থেকে পরিভাষা থেকে একটু বিচ্ছিন্ন সুন্নত শব্দটি উর্দুতে যখন এসেছে তখন আমাদের সমাজের মধ্যে সুনতটাকে ব্যবহার করা হতো শুধুমাত্র ফরজ ওয়াজীব নয় এমন কাজগুলো বুঝানোর জন্য সুন্নত শব্দ ব্যবহার করা হতো বুঝতে পেরেছেন কিনা যেমন আমরা যুগ যুগ ধরে আলেমদের কাছে শুনে এসেছি যে দাঁড়িয়ে রেখা হচ্ছে সুন্নত এটা আপনার শুনছেন না দাঁড়িয়ে রাখা সুনত কোন অর্থে সুনত এই অর্থে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন এই অর্থে সুনত কোন সন্দেহ নেই কিন্তু রাসুল্লাহ দাঁড়িয়ে রেখেছেন তা নয় দাঁড়িয়ে নির্দেশ নির্দেশ আর রাসুল সাল্লাম এর সুন্নাত এই অর্থে ব্যবহার করা হয়েছে যে এটা ফরজ ওয়াজিব নয় এটা হলো শুধুমাত্র এই যে গুলো আছে সেগুলো যেমন ফরজের আগে পরে যে সুন্নাত নামাজগুলো আছে সেগুলোকে সুনাদ বুঝানো হয়েছে বুঝতে পেরেছেন কিনা সুন্নাত বলতে এই কথাকে বুজানো হয়েছে কিন্তু ইসলামের মৌলিক পরিভাষায় আকিদার পরিভাষায় সুন্নাত বলতে বা সুনাহ বলতে এই বিষয়কে বুজানো হয় নাই ফরজ এবং ওয়াজিব নয় এমন বিষয়কে বুজানো হয় নাই বরং যে বিষয়টি বুঝানো হয়েছে সেটি হচ্ছে সত্যিকার অর্থে ইসলামের মূল এবং মৌলিক বিষয় এই সুনার পরিচয় আল ও সুল কোবর মধ্যে ইমাম হয়েছে উল্লেখ করা হয়েছে বলা হয়ে এটিকে এবার আসুন আমি এটা অর্থ আপনাদের সামনে বুঝাই ছিলেন্লামের সাথে তার সাহাবিদেরকে জড়ি দেয়া হয়েছে এবং তার সাহাবিগণ ছিলেন কারণ পথ। যে পথ দেখিয়েছেন। এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম তার সাহাবিদেরকে ইনক্লুড করে গেছেন সহজভাবে চিনতে পারেন সহজভাবে বুঝতে পারেন এই জন্য কথা উল্লেখ করেছেন কোথায় উল্লেখ করেছেন এই করেছেন উদ রহমতুল্লা হাকিম তার যদি রসুল্লাহ যে বিভক্ত হয়ে যাবে আমার উন্মাদের দুর্ভাগ্যের জন্য উন্মাদ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যথেষ্টটি কারণ এই ফেরকাবন্দি যেটাকে ইসলাম হারাম করেছে কঠিন ভাবে আল্লাহ সোবান তারা কোরআনের মধ্যে নিষিদ্ধ করেছেন সেই ফেরকাবন্দির মধ্যে উম্মাত বিভক্ত হয়ে যাবে উম্মতের ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য এরপর আল্লাহ রাসুল সাল্লাম ওই হাদিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন এবার বলছেন তিয়াত্তর ফেরকায় বিভক্ত হবে তা নয় বরং কুল্লু এই তিয়াত্তর সবাই জাহান নামি হয়ে যাবে একটি ছাড়া কত কঠিন এর অর্থ এই আমি আপনাদেরকে বললাম এখানে একটা নদী আছে এই নদী পার হয়ে আপনাকে যেতে হবে আর নদী পার হওয়ার জন্য তিয়াত্তরটি নুকা আছে তিয়াত্তর নৌকা আপনি পার হতে পারবেন কিন্তু একটা নৌকাও ওইবারে যাবে না শুধু একটা যাবে বাকি বাহাত্তরটাই যাবে না তাহলে আপনার হয়তো বলেন সাইফুল্লা ভাই আপনি যদি বলতেন তাহলেই ভালো ছিল সবাই জাহান্ন হবে একটি ছাড়া আল্লাহ রাসুল সাল্লামের বক্তব্য উন্নতির জন্য আরো কঠিন হল আর তিনি তো নিজের পক্ষ থেকে বক্তব্য দেন নাই এই ঘটনা ঘটবে যে কোনো সন্দেহ আছে কিনা আপনাদের কারো সন্দেহ আছে আল্লাহ রাসুলাম বলে গিয়েছেন এটা হবেই এটা হতে বাধ্য তাই একটি ছাড়া সাহাবিদের কাছে বিষয়টি কঠিন হয়ে গেল এখন জানা দরকার না জানলে উপায় নেই না জানলে কি নেই উপায় নেই জানতেই হবে যে কারা সত্যিকার কারা এই পথ অনুসরণ করলে সত্যিকার জানাতে কারা এরা এদের পরিচয় জানতে হবে এদের পরিচয় কি হে আলদ রাসুল সাল্লাম প্রশ্ন করলেন প্রশ্ন করলেন হে আলদার সাল্লাহিয়া এরা কারা যারা শুধু জান্নাত লাভ করতে পারবে একটি গ্রুপের কথা যে বললেন জান্নাত পাবে নাজাত পাবে এই জান্নাত প্রাপ্ত লোকেরা কারা তারপর ইমান উল্লেখ করেছেন তিনি বলেন আজকের এই দিনে একটা মডেল দিয়েছেন আল ইউম মাধ্যমে একটা মডেল থাকে ঠিক কিনা প্রত্যেকটা জিনিসের কিন্তু মডেল আছে মডেল দিয়ে গেছেন আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে মডেল দিয়ে গেছেন আলিয়া মালত দিন আজকের এই দিনে এই দিনে আমি যার উপর রয়েছি যেই কর্মপদ্ধির উপর রয়েছি ও আসি এবং আমার সাথীগণ দেখতে পেয়েছেন রসুল সাথীদের কথা উল্লেখ করেছেন সুনার মধ্যে তাদের রাসুল সাল ইনক্লুড করেছেন কেন কারণ হচ্ছে আপনাকে যদি কোরআন করে একসাথ করে ফেলছে টিকলিরা আমি একদিন আমাদের উত্তরা কেন্দ্রীয় বসজিদের মধ্যে যখন খোদ্ দিলাম খোদ্া দেওয়ার পরে খোদ্বার শেষে এক ব্যক্তি আসলেন তিনি এসে বললেন যে শেখ আপনি যে ব্যক্তির কথা বললেন জুমার সালাতের সময় আমরা আলোচনা করতেছিলাম তাহিয়াত মসজিদ সম্পর্কে একটি সুন্ন আমাদের এই সমাজ থেকে রূপে বিরাট হয়ে গিয়েছে সেটি হচ্ছে তাহিয়া মসজিদ ঠিক কিনা শৈবী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রসুল কত গুরুত্ব দিয়েছেন আমি বললাম যে আল্লাহ রসুল সাল্লা জুমার খোদ বাদি ছিলেন এই সাহাবি আর নুন কেউ না অপরিচিত কেউ না তার নাম রয়েছে তার পরিচয় রয়েছে তিনি হয়েছেন সোলাইকেল কথা রাসুল সালের সামনে মসজিদে প্রবেশ করলেন খোদ বাদিচ্ছিলেন এসে বসে গেলেন মনে করলেন যে দেরি করে এসেছি আবার যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের চোখে পড়ে যায় তাহলে কি জেনি বলে রসুল্লাহ করে বসে গেলেন আল্লাহ রসুল সাহাবি রসুল্লাহ সাল্লামের চোখ পড়ে গেল চোখ পড়ে যাবার পত্র আল্লাহ রসুল সাল্লা তার হৃদায়তের থেকে কাউকে মাহরুম করবেন না যাতে করে পর্যন্ত পরমা এই থেকে মাহরুম না হয় এই জন্য বললেন হাবরা কা তার তুমি কি দুই রা কাত মসজিদ পড়েছো হেদায়তের আলো জালো দাঁড়ানোর জন্য এসেছেন হেদায়তের আলো দিয়েছেন হেদায়ত দিয়েছেন সুতরাং এটি হচ্ছে ব্যক্তি এসে আমাকে বললেন যে সাইফুল্লাহ ভাই আপনি যে বললেন কিভাবে জানলেন যে লোকটা ভিক্ষা করতে আসছিলাম সাহাবিরা প্রতিখা করতে আসে কেন আমাদের বিবেক কেন আমাদেরকে এত এত নিচে দিকে নিয়ে যাচ্ছে আমরা একটা কথাকে এজন্য বলছিলাম যদি আপনার কাছে রসুল্লাহ তাহলে আপনি কাটছাট করতে করতে করতে করতে লেজে গোবরে বানিয়ে দিতেন ঠিক কিরা হাদিসের মাথা আর হাদিসের পা সব একসাথ করে ফেলতেন যেটি কোনো কাজে লাগতো না ডান দিক থেকে বাম দিক থেকে কাটিং করা শুরু করতেন কাস্টোমাইজ করে ফেলতেন যেটি ইসলাম জাইজ নেই সেটা করতেন সাথে আল্লা সাল্লাখানে আমল জুড়ে দিলাম এটাও কিন্তু সুনার মানদণ্ড গ্রহণ করতে পারবে দেখতে পারবে যে তোমার কাজ শুদ্ধ আছে কিনা এই জন্য অনুসরণ করতে হলে কি কাজ করে গেছেন তারা কি আদয়ে কাজ করছেন কিনা তাদের আমল কি এটি আছে কিনা সেটা আপনার জেনে নিতে হবে বুঝতে পেরেছেন কিনা হাদিসে একটা পেয়ে গেলেন একজন বর্ণনা করেছে এবং এই হাদিসের বর্ণনাকারীও ঠিক নাই তারপর আপনি সেটা অনুযায়ী আমল শুরু করে দিবেন ব্যাপারটা এমন কিনা না এটা একটা রাস্তা সুনান ইবনে মাজাহ সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তারাকতুকমালাল বাইজাতিল বাইদা লাইলুহা কানা হারিহা লা ইযিগু আন আনহাইল হালিক তারাকতুকমালাল বাইজাতিল বাইদা আপনাদেরকে রেখে যাচ্ছি আমি गोपन त्रिश हजार जहां हजार बीधे बक्त्य नहीं बुजते क्या सब स्पष्ट लाई लोहा शुदू धलम क्यों अपनी तो डान कर दरकार नहीं ग्य गर पटा सी बुखार हदीस दिए दीछी सात हजार दुशो आशी नम्बर हदीस हदीस वर्णना कर दल आम দুইশো আশি নম্বর সবাই জান্নাতে প্রবেশ করবে আগের হাদিসটা আগের যে হাদিসটা আবু দাউদ থেকে বর্ণনা করলাম ওই হাদিসের মধ্যে বললেন আমার বিভক্ত হয়ে যাবে বুঝেন ভালো করে আর পরবর্তী হাদিসের মধ্যে আমার নবী সাল্লাম বলছেন কুল্লু উন্মাত জাননা আমার উন্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে এটা কত বড় সৌভাগ্যের বিষয় কত বড় সুসম্বাদ আগেরটা যেমন কঠিন দুঃসম্বাদ পরের কি সবচেয়ে বড় সুসম্বাদ খুব ভালো লাগলো যখন আল্লাহ আমার নবী সালাম এই কথার সাথে না যে জান্নাতে যেতে অস্বীকার করলো যেতে চাইলো। আমার বন্ধুগণ আপনাদের এখানে একজন একজন করে জিজ্ঞেস করি জান্নাতে যেতে চাইবে না আর লোক আছে নাকি পাবো যাবো কিনা আরে কবর পূজারি যে কবরের মধ্যে চিন্তা দিচ্ছে তাকে যদি বলেন আপনি জাহার যেতে চান কিনা রাজি হবে কিনা যেসব সেও কি মনে করবে যা আমি যেতে চাই এরকম বলবে কিনা কি মনে করেন কোনদিন বলবেন অথবা আমার নবী বলছেন খুব ভালো করে বুঝেন আমার নবী ভাইসম বলছেন শুধু জান্নাতে ওই ব্যক্তি যাবে না যে জান্নাতে যেতে চাইল না জান্নাতে যেতে চাইল অস্বীকার করলো জানাতে এত স্পষ্ট বক্তব্যের পরে যখন সেটা বক্তব্য উম্মাদের মধ্যে এমন ব্যক্তি কোথেকে আসবে যে আবার জান্নাতে যেতে চাইবে না এটা চিন্তা আসে না বুঝতে পেরেছেন সাহাবিরা যারা জান্নাতের জন্য আল্লাহ রাসুল সাল্লামের সামনে নিজেদের বিতরণ করে দিচ্ছেন অস্ত্রের সামনে আল্লাহ রসুল সাল্লা রক্ষা করার জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন ওই সাহাবিরা চিন্তা করলেন যে মধ্যে কোন ব্যক্তি আসবে যে জান্নাতে না। কত জান্ন আমার বন্ধুগণ আপনারা হয়তো মনে করতে পারেন যে সাইফুল্লাহ ভাই জানাতে যেতে চাইবে না এরকম ব্যক্তি আমাদের মধ্যে নেই যখন এই কিছুক্ষণ পরে আল্লাহ রসুল সাল্লা বক্তব্যটি দিব শত শত লোক বেরিয়ে আসবে যারা জান্নাতে যেতে চায় না যারা গুরুত্ব দিয়েছে। যারা নিজেদের তারা জান্নাতের পথে আসে আমাকে একবার প্রশ্ন করেন আমার লাইভ প্রোগ্রামের মধ্যে এন আমাকে প্রশ্ন করলেন সাইফুল্লা ভাই আপনারা রাগ করবেন না আমার বক্তব্যের সাথে প্রশ্ন হতে পারে কোনো অসুবিধা নেই ভাই আর আমার পিসে ভুজির জুম্মাদের মধ্যে এমন ব্যক্তিও থাকতে পারে যাকে নিজের গোটা জীবন পর্যন্ত বেরিয়ে দেওয়ার জন্য যাই রয়েছে আল্লাহ রাসুল সাল্লাহামে ভালোবাসার জন্য আর সেই ব্যক্তি এই প্রশ্ন করে যে রাসুল সাল্লাহামের বক্তব্যের মধ্যে হুজুরের বক্তব্য প্রাধান্য পাবে না রাসুলের বক্তব্য প্রধান্য পাবে আমাদের কাছে প্রশ্ন করে এরকম লোক মধ্যে আছে এই এটা আপনাদের জানতে হবে রসুল সাল্লাহ সাহাবিরা প্রশ্ন করলেন্লাম কে ওই ব্যক্তি যেই যার যেতে অস্বীকার করবে যার যেতে চাইবে না बुजल स्पष्ट होनी विषय करते क्या व्यक्ति आज ना चाहबे दिले स्पष्ट बन बक्त्यबीलाम का आगत उन्मतर मध्य हिदायत रही है गोपन करोप कर मोहम्मद सुल्लामर ऊपर হ্যাঁ পর্যন্ত হৃদায় যে বক্তব্যের মধ্যে আনুগত্য করবে যে আমার আনুগত্য করবে সেই জান্নাতে প্রবেশ করবে ও মানে আশ্রয় আমার অবাধ্য হবে আমার কে মেনে নেবে না জান্নাতে যেতে চাইল না এক নম্বর উদাহরণ এই উদাহরণটি হচ্ছে আমার বন্ধুগণ আল্লাহ রাসুল সাল্লাহ সব ঠিক আছে আপনারা জানেন যে তবুকে যুদ্ধে আল্লাহ রাসুল সাল্লা সেনাপতির দায়িত্ব নিয়ে গিয়েছিলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামী সাহাবি শাহাদ বরণ করেছিলেন আব্দুল্লাহ একদিন মসজিদের মধ্যে আসছেন মসজিদে প্রবেশ করার জন্য মসজিদে আসতেছেন এমন সময় আব্দুল্লাহ ব্যাপারে রাসুল্লাহ নির্দেশ দিচ্ছেন তাদেরকে বসার জন্য আবদুল্লাহ রাস্তায় ছিলেন রাস্তায় বসে গেলেন রসুলামের নির্দেশকে এমন ভাবে অনুসরণ করলেন রাস্তায় বসে গেলেন জিজ্ঞেস করা হলো হল আবদুল্লাহ রাহু তালুমকে জিজ্ঞেস করা হল রাস্তায় বসে গেলে কেন বলে যে আল্লাহ রাসুল সালী ওসালাম যখন বলতেছিলেন বসার জন্য আমার মনে হচ্ছিল যেন এই বক্তব্য আমাকেই দেওয়া হচ্ছে আমি সাথে সাথে বসা ছাড়া আমার আর কোনো বিকল্প ছিল না আর কোন বিকল্প ছিলাম আব্দুল মুহূদাত বরণ করেছেন সৈয়দা রসুলের চাছা শাহাদ বরণ করেছেন আল্লাহ রসুল তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়েছে তার মুখ বিধিন্ন করা হয়েছে হামজার মুখ বিধিন্ন করা হয়েছে তাকে বিকৃত করে ফেলা হয়েছিল হামজার হত্যার এই ঘটনা যখন মদিনায় খবর পৌঁছে গেল মহিলাদের আবেগ বেশি ভাইকে হত্যা করেছে ভাই শহীদ হয়েছে যখন এই বক্তব্য সাফিয়া রাজি আল্লাহ শুনতে পেলেন তিনি উহুদের দিকে রওনা করলেন উহুর দিকে আসনা শুরু করলেন रसुल देखल आज केफिया हमजार सम्पर्स बुझाते कठिन हो जा भाई को हत्या कर এই আবেগ নিয়ে মুদিনা থেকে লড়ে আসতেছে সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন অগ্রসর হয়ে গিয়ে এক অবলা নারী ভাইকে হত্যা করা হয়েছে আবেগ নিয়ে মদিনা থেকে উহুদ পর্যন্ত চলে আসছেন কান্নায় ভেঙে পড়ছেন তাকে বললেন সেখানে বসে পড়েছেন থেমে গিয়েছেন সামনে আর জানে শোন না সেখানে থেমে গেছেন যদি আবেগ থাকুক না যেন আপনার আবেগ থাকতেই কোন কোনো সন্দেহ নেই মানুষ বিভিন্নভাবে আবেগ প্রবল হোক যতই আবেগ থাকুক না কেন কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহামের নির্দেশটা যখন আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আমার বন্ধুগণ সেখানে আপনাকে থামতে হবে যদি আপনি এই পথের অনুসারী হন আর যদি আপনি বিভিন্ন পথের অনুসারী হন কিছু স্বপ্নে পেয়েছেন কিছু বুজুর্গ হুজুরে বের করেছে এই ধরনের ইস্তেহাদের অনুসারী হন তাহলে আপনি বিভিন্ন পথের বিভিন্ন মতের বক্তব্য দিতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু সুন এই পথ হচ্ছে এই ধরনের এবার দেখুন না রসুরুল্লাহ ইসলাম কিভাবে জিনিসটি দেখিয়েছেন তিনি বলেন রসুল্লাহ ইসলাম বিদায় হয়ে যখন দীর্ঘ দীর্ঘ হাদিস প্রায় থেকে হাদিস বিদায় হয়ে বর্ণনা করেছেন জাবেের রাজিউল্লাহাল তিনি বলেন্লাহ ইসলাম যখন মুজতালিফা থেকে সকালবেলায় রসুল্লাহলাম রান্না করলেন তখন রসুল ইসলাম বললেন পাথর কুচি ওই জামারাতে নিক্ষেপ করার জন্য এই কঙ্করগুলো আমার জন্য কি করো একত্রিত করো জড়ো করো জমা করো তখন রসুল্লাহ সাল্লাহ জন্য কঙ্কর নিক্ষেপ নিক্ষেপ করার জন্য কিছু কঙ্কর একত্রিত করা হলো এই কঙ্করগুলো আল্লাহ হাতে নিলেন হাতে নিয়ে এর মধ্যে দিলেন কেউ গোবর দিলেন। তারপরে কঙ্কর গুলো রেখে একটি রামকে লক্ষ্য করে বললেন এই যে কঙ্কর দেখালাম এই ছোট্ট এই কঙ্করের মতো কঙ্কর নিক্ষেপ করবা এই বাড়াবাড়ি করো না এটা পাথরের ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাসলাম তার আনুগত্য আর কিভাবে করবেন সেটা পর্যন্ত দেখিয়ে গেলেন ঠিক না কিভাবে আপনি অনুসরণ করবেন দেখাই গেলেন আর गोटा <पत्ति> इबादत <अभाद हो> <खत्ति> <खत्ति> <खत्ति> <खत्ति> की देखिए क्यों विभाग कमस्टा एकटाई ना कौन मध्य अंत क्या कर কোথাও কোথাও ভুল জিনিস কাজ করছে ফলে আমরা হৃদায়তের যে আলো রয়েছে সেই আলো যতই আমার সামনে জ্বালানো হোক না কেন আপনি অন্ধ ব্যক্তির সামনে লাইট যতই বড় করেন না কেন তিনি কি দেখবেন কিনা আপনি কি মনে করেন মুরব্বী দেখবে অন্ধ না দেখবেন তো আপনি লাইট যতই বড় করেন না কেন যতই আলো প্রচলিত করেন না কেন যে অন্ধ তার সামনে যতই আলো দেন না কেন সে দেখবে না আসলে আগে তার চোখ দুটি খুলতে হবে তার চোখ খোলার পথ আপনাকে বের করতে হবে শুধু অন্ধ হয়ে বসে থাকলে চলবে না সম্মানিত উপস্থিতি দীর্ণেরা তাই আমাদেরকে আল্লাহ রসুল সুন্নারণকে আমাদের সেভাবে গ্রহণ করতে হবে যেভাবে গ্রহণ করলে সত্যিকার আমরা অনুযায়ী পরিচালিত করতে পারি এই জন্য আল্লাহ ইমরানের আমি তিলাবাত করলাম আপনাদের সামনে আল্লাহ কি এর করেন একটু দেখেন আপনি বলুন যদি তোমরা আল্লাহ রব আলমিনকে ভালোবাসি থাকো তাহলে আমার অনুসরণ করো সুন্নার অনুসরণকে আল্লাহ আলামিন আল্লাহর ভালোবাসার দলিল হিসেবে উল্লেখ করেছেন এই আয়তের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এক নম্বরে শিক্ষা হচ্ছে সুন্নার অনুসরণ যদি কোনো ব্যক্তি না করে তাহলে সে ব্যক্তি আল্লাহর ভালোবাসা করতে পারবে না আল্লাহ ভালোবাসা দাবি করতে পারবে আল্লাহর ভালোবাসা পাবে না দুই নম্বর হচ্ছে আল্লাহরণ না হলে জমিনের মালিকানা সাব্যস্ত হবে কিনা সারা পৃথিবীর সমস্ত লোকেও সাক্ষ্য দিলে যদি কাগজ না থাকে তাহলে এটা মালিকানা কি হবে না সাব্যস্ত ঠিক আল্লাহর ভালোবাসার দলিল আপনাকে পেশ করতে হবে এই সুনার অনুসরণের মাধ্যমে সাব্যস্ত হবে না হাসান বসির তফসিরের মধ্যে বলেন হাসান বসুর রহমতুল্লাহ বলেন একদল লোক আল্লাহর ভালোবাসার কথা দাবি করলো কিচ্ছু নেই আর নিজে নিজে দাবি করে যাচ্ছে যে নামাজ রোজা নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার কি ঠিক আছে আমার অন্তর ঠিক আছে এমন যে এদের অনেকে আবার আল্লাহর সাথে গোপনে গোপনে প্রেম করে নজিহিন্দ আল্লাহর সাথে প্রেম করা যায় কিনা তাহাবিয়ার মধ্যে রহমতুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন আল্লাহ রবীন্দ্রী না থাকলে আল্লাহর সাথে কোন ভালোবাসা নেই কোনো সম্পর্ক নেই আপনি আল্লাহ রাবুল বান্দা কিনা সেটাও আল্লাহ রাব্বুল আলমিন স্বীকার করবে কিনা সন্দেহ এজন্য তিনি বল ইহবাহু আল্লাহ এবং তার রসুলের আরুগত্য বাদ দিয়ে অবদ্ধ হও আর নিজে নিজে এই দাবি করো যে রাসুলকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আর অন্য কোন কাজের মাধ্যমে আশেখের আসুল হতে ফালতু আশেখের সুন নয় দেয়ালের আশেখের তাহলে আল্লাহ এবং তার ভালোবাসার ভালোবাসার দাবি করছো অথচ নির্দেশনা লঙ্ঘন করছি কিভাবে এটা স্পষ্ট যে আল্লাহর অবাধ্য যে হবে রাসুল অবাধ্য যে হবে সে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসে না সে ভালোবাসে না সে তার অনুসরণ করে তার আনুগত্য করতে আপনি দেখেন না আপনার রাগ করেন না আমি যখন আপনাদের টুপির দিকে তাকাই আমি বুঝতে পারি যে আপনার হুজুরে যে টুপি দিয়েছে আপনিও সেই টুপি দিয়ে আসতেন ঠিক কিনা মানে আমরা কোন সুন আলোচনা করছি আল্লাহ রা সুন ভালোবাসার কথা বলেন অথচ তার হাদিস যখন আপনার সামনে বলা হয় তখন আপনি আস্তে করে হাদিসকে অস্বীকার করে বসেন হতে পারেন বন্ধুগণ একটু চিন্তা করুন দেখিয়েছেন সুতরাং ইমাম হাসান বসির রহমতুল তফসির মধ্যে বলেন একদম লোক আল্লাহর ভালোবাসার কথা দাবি করল যদি রাসুলের আনুগত্য না থাকে তাহলে ভালোবাসার দাবি না। এই ভালোবাসার কোন দাম নেই তাই আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসার দাবি করবেন রাসুলের আনুগত্য দলিল পেশ করবেন আমার বন্ধু আল্লাহ হব আলমিনে আপনাকে একটি পুরস্কার দিবে এবং আর খেলাতে একটি পুরস্কার দিবে সুবাহ দুনিয়াতে নগদ পুরস্কার দিবে আল্লাহ হব আলম বলে দিচ্ছেন ইউ হ্যাভ আল্লাহুল আলমিন আপনাকে ভালোবাসবে এত বড় গ্রান্টি আর কোন কাজের মধ্যে আল্লাহ সুবাহ তালা দেন শতানের অলি একদল আছে আর একটা রহমানের ওলি এদের মধ্যে পার্থক্য কি বিষয়ে একটি কিতাব লিখেছেন শেখুল ইসলাম আহমদ আব্দুল হালিম ইব্রুত রহমতুল্লাহ তিনি এই কিতাবের মধ্যে আলোচনা করেছেন তিনি বলেছেন सुन्नार अनुस्कोत् आकाश दिए उड़े जातेंडे बसे बसे बसे हासते तुम अल्लाहर अस्वीकार करी होते आल्लाउलिव ইমানদার ব্যক্তিরা আপনি যদি এই মান না থাকে তাহলে আপনি আল্লাহ সুবাহ তারা সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন না আমার বন্ধুগণ আল্লাহ রসুলের ভালোবাসার দলিল হচ্ছে শেষ কথা আর বেড়াবো না প্রশ্ন দেখেছি যে প্রশ্ন বেড়ে যাচ্ছে প্রশ্ন কবানোর জন্য আর প্রশ্ন থেকে মুসিদ আহমদ এই হাদিসটি বলে শেষ করবো এই হাদিসটি সহিমনি মালিক আল্লাহ তিনি বলেন বলেন যে আমার কাছে তরকারির মধ্যে সবচেয়ে খারাপ নিকৃষ্ট গৃহীত তরকারি ছিল লাউ লাউ ছিল তো কদু কি নাম বলে মানে এক জিনিস মানে নাম ভিন্ন মানে দুটা বক্তব্য ভিন্ন আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ইদাম ছিল তরকারি ছিল যেটা আমি পছন্দ করতাম না মানে রুচিগত কারণে পছন্দ করতে না हराम रुचिगत कार गोस्त सह कदू रान्ना हल किस घोष किसू रसूल सल्लाउस এটি সহিংশ রয়েছে আমি যে রসটি বর্ণনা করতেছি আমাদের মধ্যে সাল্লা সাল্লাম কদুগুলো কাচ্ছেন তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি সেদিন থেকে সবচেয়ে পছন্দের খাবার আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই লাউ যেহেতু আমার ভালোবাসা এখানে শুধুমাত্র রাগ করেন না আমার উপর বলেন সাহেব আপনি আবার আমাদের বরবাদ করে দিচ্ছেন মানে রাগ করেন না নিজেদের সুবিধার জন্য মাসা কোন সময় কোন কোন জিনিস খেলে মানে দাওয়াতে ভালো হবে কোন জিনিস খাবারের পরে আবার মিষ্টি রাসুলস মিষ্টি পছন্দ করতেন খাবার একটু মিষ্টি দেন জিলাফি জিলাপি তাড়ি সুবিধার জন্য কিন্তু সুনাতের ব্যাপারে যখন বলেন তখন আস্তে করে তিনি অস্বীকার করে যাচ্ছেন আমার বন্ধুগণ সুননাকে অস্বীকার করে জান্নাতের কোনো পথ নেই জান্নাতের পথ একটাই এই জন্য সমস্ত ওলামাই গ্রাম একথা বলেছেন জান্নাতের পথ এবং নাজাতের পথ হচ্ছে একটাই সেটা হচ্ছে সুন্নার উপর আপনি আরোহণ করতে হবে সুনার উপর আপনাকে উঠতে হবে উঠলে চলবে না সর্বশেষ কথা মালিক রহমতুল বলেছেন কত সুন্দর করে বলেছেন বলেন সুন্না হচ্ছে নুহের কিস্তির মতো নুহার কথা শুনেছেন উঠতে পারেনি এই কৃষ্টিতে যে আরোহণ করতে পারেনি সে নাজ পায়নি যে সুন্দায় উঠতে পারবে না সত্যি কথা হচ্ছে তিনি নাজাদ পাওয়াটা দুষ্কর কঠিন অত্যন্ত কঠিন সেটা হচ্ছে এই আজকে সবচেয়ে বড় দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই আমরা নিজেরা আলিমুলের কাছ থেকে কথা শোনার জন্য সুযোগ পাই পুরুষরা সুযোগ পায় কিন্তু আমাদের বন্ধুদেরকে মহিলাদেরকে আমরা মসজিদ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছি ঠিক না। আমাদের যে মহিলারা সিনেমা হলে যেতে পারবে কি পারবে না এটা তো কোনোদিন নিষেধ করলেন না মহিলারা আজকে বাজারে চলে যাচ্ছে সিনেমা হলে চলে যাচ্ছে বাহিরে চলে যাচ্ছে সেটার কিছু বললেন না শুধু আপনি মহিলাদেরকে মসজিদ থেকে দূরে সরানোর জন্য চেষ্টা করলেন হেদায়িত্ব থেকে মাহরুম করার জন্য থেকে করার আমার বন্ধুদেরকে এভাবে আপনার ইসলাম থেকে দূরী রাখার কারণটা কি ফলে দেখা গিয়েছে যে মহিলাদের মাধ্যমে মূলত সন্তানরা সত্যিকার জন্ম থেকে লাভ করতে পারবে ঠিক না জম্ম থেকে আল্লাহার কথা রাসুলের কথা রাসুলের ভালোবাসা মায়ের কোল থেকে শিখতে পারবে সেই মায়ের কোল থেকে মূলত তারা ইসলামের কথা জানে না তারা উল্টা পাল্টা আছে যেগুলো আমাদের বইয়ের মধ্যে আছে কথা। কোনো মিল নেই যেগুলো ইসলামিক কালচারের সাথে কোনো মিল নেই সেগুলো আজকে শিখানো হচ্ছে ঠিক কিনা এদেরকে আপনার মাহরুম করে দিলেন ঠিক না আমার বন্ধুগণ এই মুহূর্তে আমার মনে পড়েছেন এই মহিলার দাবাদের সম্প্রদায়ের তার কলমের সমস্ত লোক ইসলাম গ্রহণ করেছে বলেছেন সুতরাং মহিলাদেরকে আপনারা এত দূরে সরিয়ে দিচ্ছেন কেন তাদেরকে না দাওয়াতের জন্য ইসলাম জানার জন্য বরং আমাদের পড়ানোর দরকার নেই পড়ারে খাত জ্ঞান দেওয়ার দরকার নেই আয়সা দি আল্লাহ হ্যা আল্লাহ রাসুল সাল্লাহামের যারা বেশি হাদিস বর্ণনা করেছে তাদের মধ্যে আয়সা দিয়ত স্থান কত নম্বর বলতে পারবেন হ্যা আমার মা আল্লাহ রসুলের কাছ থেকে আপনি সুনার জ্ঞান নিয়েছেন এই জন্য আপনি সুনার ব্যাপারে পণ্ডিত কিন্তু সম্পর্কে বলছেন তখন আয়সা আদিয়াল বললেন শেষ বছর যখন রসুল সাল্লাহাম অসুস্থ হয়ে পড়লেন শেষ বছর রসুল আসলাম একটু অসুস্থ ছিলেন আপনারা জানেন অসুস্থ ছিলেন এবং চার দিন আগে সুস্থ হয়েছিলেন একটু রসুল্লাহাম যখন অসুস্থ হয়ে পড়লেন আরবের বিভিন্ন অঞ্চল থেকে যখন আসতো তখন তারা বিভিন্ন ওষুধের কথা বলতো এই ওষুধ সে ওষুধ এই ওষুধ সেই রসুল ছিলেন আয়সা আদি আলটা শুনতেন শুনে আয়সা আদি আল্লাহ এই ওষুধের এই যে স্বাভাবিক জ্ঞান রয়েছে সেগুলো পর্যন্ত তার কাছে জানা হয়ে গিয়েছিল সেগুলো তিনি বর্ণনা করেছেন আর কেন আমাদের বন্ধুদেরকে ইসলাম থেকে আমরা দূরে সরিয়ে নিয়েছি তাদেরকে ইসলাম জানার জন্য সুযোগ করে দিন তাহলে আমাদের এই উম্মার মধ্যে আপনি যদি আপনার স্ত্রী সহযোগিতা করবে তাহলে ইসলাম থেকে আমাদের সন্তান থেকে আমরা দূরে সরাতে দেব না দূরে করে যাবে না কিন্তু আজকে ইসলাম থেকে দূরেশ সরে যাওয়ার কারণ হচ্ছে যে আমরা নিজেরা কিছু ইসলামের কথা বলি কেউ ইসলাম ইসলামকে আবার নির্ধারণ করে নিয়েছে দাঁড়িয়ে সাদা হলে তারপরে ইসলাম করবে আল্লাহকে এইভাবে বুঝানোর কোন সুযোগ নেই আমার আল্লাহ আপনাকে দেখছেন আপনার ইন্টেনশন দেখছে আপনার ইন্টেনশনের উপর আপনাকে আল্লাহ আপনাকে সেই যা দেবেন সেই শাস্তি দেবেন সুতরাং এই চিন্তা করবেন না আমরা সবাই আল্লাহ রসুলের সুননার যাতে অনুসারী হতে পারি আল্লাহ রাজ্যে তফিক দান করে বন্ধুগণ আমাদের এই আলোচনা দীর্ঘ আলোচনা শুধু কয়েকটি পয়েন্টে আমি আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করলাম আর অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে বিষয় সম্পর্কে শুধু এতটুকু বলতে চাই রসুল্লাহ কোন বিষয় যখন সূন্য প্রমাণিত হবে তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সূন্যানর্শন করা এ বিষয়ে সাফি রহমতুল্লাহ রায় বলেছেন তার জন্য অন্য কিছুর অনুসরণ করা নেই এটি আল্লাহ একেবারে ইজমান করেছেন ইমাম শাফি রহমতুল সুতরাং আমাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এ পর্যায়ে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর শুনবো এর মাধ্যমে প্রথম আমরা যে বিষয়টি জানতে চাইব সেটি হলো শাহেক দীর্ঘ অনেক বছর মদিনাতে অবস্থান করেছেন মদিনায় পড়াশোনা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাফারাতে সেখানে তিনি অনার্স করেছেন মাস্টার্স করেছেন পিএইচডি করেছেন তো আমাদের কাছে অনেকেই বিষয়ে জানতে চান যে মদিনার ওক রামদের ব্যাপারে আমাদের দেশে এখন বিভিন্ন রকমের কথাবার্তা আমরা শুনি বলা হয়েছে তাদের থেকে পড়াশোনা করেছে মদিনার ও থেকে আমরা মূলত যে মদিনা থেকে পেয়েছি আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই জানি রসুল্লাহাম যে শহরে হিজরত করেছেন যে শহরের নামকরণ মূলত রসুল হিজরতের মাধ্যমে হয়েছে আপনার মনে করেন না যে শহর আরবিতে এর নাম হচ্ছে মদিনাতুর রসুল রাসুলের শহর রাসুল সালসমী হিজরত করার পর এর পেয়েছে এই শহরটি মূলত এর মর্যাদা রাসুল্লাহ সাল্লা असंख्य हादीर मधेर फ मदीना विश्विद्यालय तक जो हदीसगुल रसुलसिमार फजिलतर क्या उल्लेख कर बुखारी रहम्ला रसुल्ला যখন বিচ্ছু হবে সারা পৃথিবীতে যখন প্রসার লাভ করবে কেয়ামতের আগে আবার এটি সংকুচিত হতে থাকবে সারা পৃথিবী থেকে সংকুচিত হতে হতে ঠিক মোদিনাতে আবার ফিরে আসবে হাদিসের ব্যাখ্যার মধ্যে সবাই উল্লেখ করেছেন রসুল এখানে ইঙ্গিত দিয়েছেন ইসলামের যে সহি বক্তব্য বাংলাদেশ থেকে মদিনাতে না যেতাম আঠারো বছর মদিনা ইউনিভার্সিটিতে ছিলাম যদি মদিনাতে আঠারো বছর না থাকতাম তাহলে আমার কাছে উপলব্ধ হতো না আমি বুঝতে পারতাম সেখানে আমরা যে সমস্ত আলেমদের সামনে আমরা বসেছি যাদের সামনে আমরা শেয়ার করেছি আলোচনা করেছি যাদের দাস নিয়েছি এদের মধ্যে এত যুগশ্রেষ্ঠ আলেমরা রয়েছেন যে এর মধ্যে আমার উস্তাদ শেখ মুহম্মদ মোহাম্মদ মখতার হাফুল্লাহ তালা তিনি এই যুগের শ্রেষ্ঠ ফকি কথা মানে যদি মানে এক বাক্যে বলা হয় তাহলে অতিরিক্ত হবে না অতিরঞ্জন হবে না এত বড় আলেম কতগুলো মতুন তার যে মুখস্থ আছে যারা আলেম আছেন তারা বলতে পারেন কতগুলো আমাদের এখানকার মানে আলেমদের প্রশ্নেই আসলে তুলনা করা মানে এরা কিছুই না এরা মিসকিন হয়ে যাব। বরং মিসকিন নয় সময় আমাদের এক বন্ধু বলছিলেন তিনি আপনি বাংলাদেশের বাঙ্গাল নামে লক্ষ্য দেয়া হয়েছিল তরকারি বাজার থেকে তরকারি কিনতে পারতেছি না তরকারি কিনার আরবি বলা দরকার সেটা বলতে পারতেছি কারণ হচ্ছে মানে আপনার সেই এখানে আমরা সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো আমরা কোরআন এবং হাদিসের চর্চা করি কিন্তু আমাদের ভাষায় আমাদের ইচ্ছা চর্চা করছি আর আল্লাহ রসুল আরবিতে আমাদের দুর্বলতা রয়েছে ভারতে যান বলছি যান এমন এমন আলেম রয়েছে যারা আরবিতে মানে নির্দিধায় বলে যাচ্ছে বেতলাকা বলে যাচ্ছে এবং তাদের ভাষাগত জ্ঞান তাদের এলিম কত বিশাল পর্যায়ে আমাদের কারণ হচ্ছে একটাই সেটা হলো এই আমরা অলফেতে মনে করি যে আমি অনেক জেনে গিয়েছি আর আপনারা তো আমাকে মানে জোর করে শেখ বানাই ফেলছেন বুঝতে পেরেছেন কিনা আমি এখানে শেখ হয়েছি আমার যদি মানে মনে করেন আমার শেখরা যদি দেখে যে তুমি শেখ হইলা কিভাবে আমাদের এক বন্ধু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন তিনি বললেন যে এক শেখের কাছে বললেন যে শেখ আমরা আলহামদুলিল্লাহ আমরা চার ভাই আছি আমরা চার ভাই আমার বড় ভাই আলেম চার ভাই আলেম মানে কারাকার আলেম ওরা আমার বড় তিন ভাই আছে এরাও আলেম তারপরে আমিও সামনে বহুবার বসেছি যেটা হাদিস নয় বলেছেন আমি সকল সকল প্রচেষ্টা করে সেটাকে হাদিস বলতে পারি না হাদিস সাব্যস্ত করতে পারি আমার তাক বুঝতে পেরেছেন কিরা হাদিসের উপর আমরা তো কিছু বলেছি ইসলামিক ল এর উপর ফেকুল মোকার পিএইচডি করেছি মদিনা বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরেও মানে এই সমস্ত শেখদের জ্ঞানের সামনে একেবারে তুচ্ছ কিছু না এদের সামনে একেবারেই তুচ্ছ আমরা মনে করি শুধু দাবি করলে না দাবি করলেই আলেম হওয়া যায় না কিন্তু আমাদের মধ্যে একটা মিসকনসেপ্ট রয়েছে সেটা হচ্ছে এই আমরা এমদেরকে আসলে তুচ্ছ জ্ঞান করি এটা ঠিক না মদিনাতে অনেক বড় বড় আলেম রয়েছে। তিনি হাদিসের অনেক বড় ছিলেন তিনি সনদে মানে তার নিজের স্বনদে আলেম আছে তারা বুঝার কথা তার নিজের স্বনদে রসুল্লাহম পর্যন্ত করে যাচ্ছেন শেখ মোহাম্মদ হাসান তিনি নিজের সনদে সামনে আমরা উপস্থিত হয়েছি সত্যিকার অর্থে আমরা বুঝতে পেরেছি আমরা বাংলাদেশে কিছু পালা করে গিয়েছি নাই যেমন নয় কিন্তু মানে এরপরে আমরা এখন আপনাদের দেখতেছি আমরা বিভিন্ন মাধার বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে আমাদের মূল কাজ আল্লাহ তারা আমাদের সবাইকে তো অফিক দান করুক নামাজের সময় বুকে হাত বাঁধার ব্যাপারে এবং নাবি নিচে বাঁধার ব্যাপারে দুই ব্যাপারেই হাদিস রয়েছে এটিকে অধিকাংশিক বলেছেন দুর্বল বলেছেন এবং এই বিষয়ের উপর একটা কিতাব লিখেছেন এমন এই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ মোহাম্মদ হায়াত সিন্দি রহমতুল্লাহ একটি কিতাব লিখেছেন এই হাদিসের তাহকিকের উপর সেখানে হাদিসটাকে মূলত বিতর্কিত যথেষ্ট বিতর্কিত উল্লেখ করা হয়েছে আর বুকের উপর হাত বাধা বিষয়ে যে হাদিসটি রয়েছে এই দুটাকে শেখ নাসুদ্দিন আলবানী রহমাতুল্লাহ সহিহাদিসের মধ্যেও যথেষ্ট বিতর্কের কথা রয়েছে কিন্তু শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ সহ আলেমদের মধ্যে অনেক মাহাকিব ওলাম সহী বলেছেন দুইটি বিষয় মূলত আলেমদের মাঝে বিতর্কিত রয়েছে ফলে ইম তির খুব সুন্দর একটি সমাধান দিয়েছেন সেটা হচ্ছে এই এই ব্যাপারে অসাথ রয়েছে উদারতা আছে বুঝতে পেরেছেন কিনা উদারতা আছে এখন উদারতা আছে শূন্যান যদি কেউ করতে চান তিনি রাসম উল্লাহ রসমুল অনুযায়ী বুকির উপর বাঁধান হচ্ছে শূন্য বাকি কেউ যদি নিচে বাঁধেন তার সাথে এ নিয়ে কোনো বিতর্ক করার বিষয় নয় যেহেতু এই মর্মে রয়েছে সেই রেওয়ার্ডটি নিয়েও আলেমদের মাঝে বক্তব্য রয়েছে এবং সালাদের আমল দিয়ে সুন্দর প্রশ্ন করেছেন যে ব্যক্তি মুসলমানের ঘরে জন্ম করলো সলাহ আদায় করলো না কিছুই আদায় করলো না সে আল্লাহকে স্বীকার করলো কিভাবে আল্লাহকে স্বীকার করেন সে আল্লাহকে স্বীকার করেনি সত্যিকার শিকার করলে আল্লাহ আল্লাহ ত্যাগকারী ব্যক্তি মূলত তারা হবে না এবং রসুল সাল্লাহাম যেটা বলছেন আল্লাহুল্লাহিবাইবাইনাহ সালাহ আমাদের মাঝে আর মুশেকদের মাঝে কাফেদের মাঝে যে পার্থক্য সেটা হচ্ছে তরকুৎসালাহ সলা ত্যাগ করা যদি কেউ এই সলাদ ত্যাগ করে থাকেন তিনি তাহলে এই গন্ডির মধ্যে পড়ে যাবেন যে কোন সুনির্দিষ্ট মাঝহাপ অনুসরণ করা খরচ কিনা অথবা অনুযায়ী চলে আমি যদি মাঝহার বিষয় ব্যতিক্রম করে কোন অসুবিধা অসুবিধা এই বিষয়গুলা বিভিন্ন ভাবে আসছে হ্যাঁ মাঝাবের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন প্রশ্ন করতেই পারেন মাঝাব নিয়ে একটু লোকেরা মানে কিছু কথাবার্তা বলছেন তো মাঝহত এটা দিন নয় খেয়াল রাখবেন মাঝহকে দিন হিসেবে যদি কেউ বুঝে থাকেন তিনি ভুল বুঝেছেন মাঝহাব দিন নয় দিন হচ্ছে ইসলাম মাঝহাবটা হচ্ছে অপিনিয়ন অনেক কলামায় কালাম যখন আইম ইস্তেহাদ ইস্তেহাদ মামগুঞ্জ যখন আসলেন তখন সবাই ইস্তেহাদ করেছেন ইস্তেহাদ করার পরে তারা ওপিনিয়ন দিয়েছেন এবং তাদের ওপিনিয়নটুকু মূলত ইস্তেহাদের মাধ্যমে তারা ওপেনিয়ন দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে সেক্ষেত্রে একজন ব্যক্তি তিনি যখন কোন আলেমের এবং ওপিনিয়নকে গ্রহণ করবেন তাকে একটা জিনিস দেখতে হবে সেটা হচ্ছে যদি তার কাছে জানার সুযোগ থাকে এটি কোরআন এবং হাদিস অনুযায়ী যথাযথ কিনা কোরআন হাদিস অনুযায়ী যদি যথাযথ না হয়ে থাকে তাহলে যেটি কোরআন হাদিস মনে করেন কারণ শরীয় পরিপূর্ণ হয়ে যাওয়ার পর শরীয়তের মডেল আমি বলে দিয়েছি মডেল তো ওই দিন আল ইউম আজকের দিনে কোথাকে বুঝছেন কিনা এই দিনের মডেল দেওয়া হয়েছে এই জন্য মালিক রহমতুল্লাহ বলেছেন যেটি দিনের মধ্যে ছিল না এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি সুতরাং দিন পরিপূর্ণ হওয়ার পরে ফরজ ওয়াজিব ন মাধ্যমে সাব্যস্ত হওয়ার কোন সুযোগ কে ফরজ করেছে কত সালে ফরজ করেছে এসব প্রশ্নের কোন উত্তর নেই ফালতু কথা এটি ফরোজ ওয়াজিব শূন্যত ফল কিচ্ছু না এটি কোন ব্যক্তির ইচ্ছা দিন বিষয় তিনি অনুসরণ করতে পারেন আর তিনি অনুসরণ করার ক্ষেত্রে যদি দুই একটা সহিদের আমল করেন তাহলে তিনি মাঝাব থেকে বের হয়ে যাবেন না ভুল কোথাও মাঝাব ইমামগঞ্জ স্পষ্ট করেছেন এমনি আব্দিন আহবদুল্লাহ আপনি ফতোয়ার মধ্যে দেখেন ফতোয় শাহমিন মধ্যে দেখেন এমনি আব্দিন মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন স্পষ্ট করে উল্লেখ করেছেন কোন মাস মধ্যে যদি আপনি কোনো ব্যাপারে আপনার কোরআন এবং হাদিসের কোন বক্তব্য মনে হয় যে মানে হয় সেটা আপনি গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকটি কথা সেটা হচ্ছে কি কি বলেছেন বলবো আমাদের সময় নেই এই জন্য একটা বিষয় আলোচনা সারা রাত করার বিষয় বুঝতে পেরেছেন কিনা আপনারা যে প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সারা রাতের প্রশ্নের উত্তর ইমামীপুর রহমতুল্লাহ বলে হারামিফ সেটাকে এরপর তিনি আরো স্পষ্ট করেছেন কারণ হতে পারে ভুল বিভ্রান্তি আসতে পারে এমনি আবেদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন প্রথম খন্ডের অষ্টায় প্রথম খন্ডের আষ্টার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি বলেছেন ধাবি যখন সৈয়াদিস পাওয়া যাবে ধাপরা সাফি মালিক মাথার উপর সম্মান করি আমরা এরা কেউ ভুল করে যাননি আমরা নিজেদের ভুল নিজেরা করতেছি কারণ আমরা নিজেরা ফরজ তৈরি করি তো একশো তিরিশ ফরজের প্রথম চার ফরজি প্রথম আট ফরজ কি কি বলেন তো কে বলতে পারবেন চার মাঝাব এগুলো ফরজ করলো কে ফরজ তো আমরা নিজেরা তৈরি করি আমরা এটা ঠিক না বরং সত্য কথা হচ্ছে এই আপনারা যদি কেউ মাঝাবের কোরআন এবং হাদিসের আলোকে অনুসরণ করতে চান করতে পারেন কিন্তু কোন আলেমকে আপনারা করবেন না তুচ্ছ করবেন না গালি করবেন না খবরদার তাহলে ক্ষতিগ্রস্ত হবে কারণ ইমামদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই ইসলাম তাদেরকে বলছি আঠারো নম্বর খন্ডের মধ্যে দেখেন খন্ডের মধ্যে তিনি আলোচনা করেছেন যে উম্মাতের সমস্ত তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে মানে সত্যায়ন করেছে তাদের বিষয়গুলো নিয়ে তাদের আদালতের বিষয় তাদের ইশতেহাদের বিষয় সুতরাং এটাকে তুচ্ছ জ্ঞান করার কোনো সুযোগ নেই যারা তুচ্ছ জ্ঞান করছেন তারা নাজিনে করছেন আন্দাজে করছেন এলেম না থাকার কারণে করছেন যদি আমি এটা আলোচনা করি তাহলে আজকে আর শেষ হলো না তোর মধ্যে বলতে পারবো না সংক্ষিপ্ত বিষয় বুঝবেন না বুঝতে পেরেছেন কিনা এগুলো এত কঠিন এগুলো সাবজেক্টিভ বিষয় এগুলো মানে আন্দাজ অনুমানের আলোচনা নয় বুঝতে পেরেছেন যে সমস্ত এবাদত হিসেবে করেন নাই প্রকৃতিগত ভাবে করেছেন যে সমস্ত কাজগুলো রয়েছে তমধ্যে পোশাক পরিচ্ছেদ অন্তর্ভুক্ত নিজে কোনো সময় জামা কাপড় সিলাই করেন নাই কোন হাদিস দ্বারা সাব্যস্ত হয় নাই জামা কাপড় বিভিন্ন হচ্ছে এক প্রকারের টুপি যেটি মানে গাউন সহ মাথার উপরে লম্বা করে দেওয়া হয় এটা আমাদের বাংলাদেশে নেই বাংলাদেশে কোন আকার নেই রসুল্লাহ সাল্লাহাম আমরা যে টুপি বলে থাকি এই ধরনের কোন টুপি পড়েছেন কিনা রসুলের নামি আবু কাপ নি থেকে হাদিসটি বর্ণনা করেছেন এবং ত্রিমিজি রহমতুল এটা শুধুমাত্র রাসুল সাল্লাম সাহাবিদের টুপির কথা ইঙ্গিত করা হচ্ছে টুপির কথা উল্লেখ করছেন যে তাদের মাথার মধ্যে তারা যে টুপি দিতেন এই টুপিগুলো বোথা ছিল বোথা ব্যাখ্যা কি এটা নিয়ে বিতর্ক হয়েছে কেউ কেউ বলছেন বোথা হচ্ছে মাথার সাথে লেগে থাকতো আর কেউ বলছে মাথা মাথার অনেক বড় হতো তাহলে বোঝা গেল যে এটার ব্যাখ্যাও জানা নেই বুঝতে এরপরে ইমাম নিজে বর্ণনা করে বলতেছেন এই হাদিসটা যে মানে হাদিস নয় এটা সুশান্ত বর্ণনা করে নেই এটা হচ্ছে না এই করলাম হাজা মুন এটি মুন নিজেই বলে দিয়েছেন গর্হিত এই রায় মানে আসতেছিলাম সময়টা কাজে লাগানোর জন্য পড়তেছিলাম বুঝতে পেরেছেন কিনা তার মধ্যে মানে এই মাস উপর এটা দেখতে পেলাম যে মূলত সলফেস আলহিনে সাহাবিরা যেটা পছন্দ করতেন সেটা হচ্ছে সাহাবিরা মাথা ডেকে রাখা মাথার মধ্যে টুপি মাথার মধ্যে পাগড়ি বা দেয়া ইত্যাদিকে পছন্দ করতেন পাগড়ি ব্যবহার করেছেন সেই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কিন্তু পাগড়ি ছাড়া শুধু টুপি ব্যবহার করেছেন কোন হাদিস দ্বারা প্রমাণিত হয়নি কেউ যদি পাগড়ি ব্যবহার করেন তাহলে তিনি পাগড়ি ব্যবহার করতে পারেন সেই পাগড়ির ব্যাপারে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আরব তারা করেছেন আপনারা যারা নুরুল আনোয়ার দেখেন নুরুল আনোয়ার মধ্যে এগুলোকে উল্লেখ করা হয়েছে মানে সুলেনের মধ্যে উল্লেখ করে তোর উদাহরণ দেওয়া হয়েছে পোশাক পরিচ্ছেন এগুলো আমরা আধাতের মধ্যে মনে করে থাকি এই আধাতগুলো যদি কেউ রসুল্লাহ সাল্লা অনুসরণ করার জন্য সব পাবে বুঝতে পেরেছেন কিনা সবটা হবে বস্তু রসুল নির্দিষ্ট করে দাঁড়াই বুঝতে পেরেছেন বস্তুকে কারণ পোশাক যদি রসুল সাহেব নির্দিষ্ট করে দিতেন যদি বাঙালিদের জন্য পাঞ্জাবি করে দিতেন তাহলে বাঙালিরা রাগ হয় বলতেছে পাঞ্জাবের পোশাক পরব না পরব না মানবো না মানব না ঠিক একটা বিদ্রোহ তৈরি হতো যদি আরবদের জন্য অনারবদের পোশাক করে দিতেন আরবরা বলতো না ইসলামকে ওয়াইড করেছেন প্রশস্ত করেছেন এর জন্য কোর্ট দিয়েছেন সিস্টেম দিয়েছেন সেই কোর্ট আপনাদেরকে জানতে হবে কোর্ট ফলো করতে হবে কিন্তু রসুল সাল্লাহসাল্লামের মানে টুপি পড়ার বিষয়টি নিয়ে যে বক্তব্য এসেছে সেগুলো একটার মাধ্যমে সুন্নাহাটি সাব্যস্ত হয়নি এটি যদি কেউ পড়েন তিনি শেখ মুহম্মদিনের মধ্যে আজকে দেখেছি তিনি বলেছেন যে যদি কোন সমাজের মধ্যে টুপি প্রচলন না থাকে তাহলে সেখানে যদি কেউ টুপি পরে মানে ঘুরে তাহলে তার এটা গুনা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এটাশুর সোহরা হয়ে যেতে পারে লোকদেরকে বোঝানোর জন্য যেমন আপনি দেখবেন একদম লোককে দেখা যায় মানে তারা মানে বিভিন্ন ধরনের পোশাক মানে অন্যরকম রাস্তা দিয়ে গেলে সবাই তাকিয়েছে মানে লোকটাকে আরে এটা কি নিজেকে একটু জাহির করার জন্য জাহিরি পোশাক এটাকে লেবাসস্যাব বলা হয় না রসুল্লাহ সাল্লা ইসলাম হারাম করেছেন হারাম করেছেন খেয়াল রাখতে হবে যেটা হারাম করেছি সেটা পরে আমাদের সুযোগ নেই কিন্তু কেউ যদি আলেমদের আছে সেটা অনুযায়ী আমল করে থাকেন তিনি করতে পারেন আল্লাহ প্রশ্ন দিয়ে লাভ নেই রাত অনেক বেশি হয়ে গেছে আপনাদের অনেক কষ্ট হচ্ছে ঠিক না ইনশাল ইনশালা আমরা ওইটু দিন আপনাদেরকে সবাই দিব আমি আপনাদের অবগতির জন্য বলছি যে সকাল সাতটা থেকে এখন পর্যন্ত আমি এভাবেই আছি চলতেই আছে আর বেশি দুনিয়ার কোন আলেম বলেনা পড়তে হবে কি হবে না ইমা সালানি কিন্তু কেউ বলেন হারাম আমার জানানি ইমামী রহমতুল্লাহ বলেন ইমাম বলেননি যত গুণ আছে সবগুলোকে ফারা করে দেবেন সুভান আল্লাহ আমার সাথে বলেন সোভান আকা আল্লাহা আসহাদা এটা আপনাদেরকে তালকিন দিই নেই জাস্ট আপনাদের জানা নেই এই পরে আবার মনে করেন সাইফুল্লা ভাই মনে এখানে বানানোর জন্য